بسم الله الرحمن الرحيم إن الذين يشترون بعهد الله وأيمالهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم আয়াত ৭৭ থেকে পঁচাশি পর্যন্ত আগে শেষ দিকে যে গেছে যে আয়াতে আল্লাহ আহলে কিতাবদের মধ্য কিছু মানুষের প্রশংসা করছে যে আহলি কিতাবের মধ্যে কিছু মানুষ আছে এমন যে যাদের মধ্যে আমানত যদি যদি তার কাছে অনেক সম্পদ আমানত রাখো তাহলে সে আমারতটা আদায় করে আহলে কিন্তু তার মধ্যে এটা আছে এই আয়াতে কিতাবের তা আরিফ করলেন এর থেকে একটা মাস আল্লাহ যেটা হয় সেটা হলো যে কোনো কাফের তার মধ্যে যদি এমন কোন সিফত থাকে যে সিফতটা আসলে প্রশংসনীয় তাহলে সেই প্রশংসনীয় সিফতটা বলা যাবে এটার অবকাশ বলা যাবে ইসলাম যেহেতু আমাদেরকে আশ্রুপ শিখায় না যে কাফের তার মধ্যে যদি ওয়াকেই কোনো ভালো গুণ থাকে তাহলে সেটাও স্বীকার করব না যেহেতু সে কাপ না এটা না বরং কাফের মধ্যে যার মধ্যে যদি ভালো বসে সিফত থাকে তাহলে সেটা করা যাবে এটা বর্ণনা করা যাবে হ্যাঁ এটার জন্য সে যদি ইমান না থাকে তাহলে আখেরাতে কোনো পুরস্কার পাবে না সেটা ভিন্ন জিনিস তো পুরস্কার পাওয়া সেটা ভিন্ন এই ফেলটা একটু ফেয়েলটা এটা ভিন্ন জিনিস ইসমিল্লাহ রহমান রহিম এবং আল্লাহ তাল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছিলেন তাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন সেগুলো পরিবর্তন করে ফেললো তাই ব্যাপারে নাজির হয়েছে এটা একটা স্বভাব আরেকটা হলো নাজালা মান ওই সব ব্যক্তিদের ব্যাপারে কোন দাবি করলো এটা মিথ্যা কসম খেলো তার ব্যাপারে এই সামনের আয়াত কঠিন একটা ধমকির আয়াতিল যারা আল্লাহ প্রতিশ্রুতি। এবং নিজেদের কসমের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ ইলাইহিম, তাদের কাছ থেকে নজরুল দিকে ইশারা হয়ে গেছে আয়াতের মধ্যে সেই হিসেবে দুটাই হইতে পারে আহ দিল্লাহ ইলাই বিনী এটা হলো সোহে নজুল। তারা গ্রহণ করে রাগান্বিত থাকবেন এ কারণে তাদের সঙ্গে কথা বলবেন না কথা বলবেন না মানে নম্রভাবে কথা বলবেন না নতুবা তাদেরকে ধমকি যেটা সেটা তো দেবেই ওই যে অন্য আয়লা পড়ে থাকো কথা বলুন আমার সাথে ধমকি যেটা তো নম্র ভাষায় কথা বলবেন না আল্লাহ যেটা দুই নম্বর হলো তিন নম্বর অনুগ্রহ করবেন না তাদেরকে আল্লাহ গুনা থেকে পবিত্র করবেন না সবের নজর দুইটা সেই হিসাবে ইহুদিদের ব্যাপারে তো এটা তো পরিষ্কারই তারা ইমানই আনে নাই সেই হিসাবে আল্লাহ তালা তাদেরকে কঠিন শাস্তি দেবেন কথা বলবেন না তাদের প্রতি অনুগ্রহ করবেন না ঠিক মুসলমান মিথ্যা কসম খাইছে তাহলে তো শাস্তিটা হাদি শরীফে মিথ্যা কসম খাওয়া এটার ব্যাপারে হাদি শরীফে আসছে যে কেউ যদি মিথ্যা কসম করে কোন বান্দার কোন একটা হক সে নিয়ে নেয় তাহলে এই ব্যক্তি অবশ্যই জাহান নামে যাবে জাহান নাম জাহান নামের আগুন তার জন্য অবধারিত তো সাহাবাহরাম বললেন ইয়ার্লা যদি সামান্য কোন জিনিস সে নেয় মিথ্যাও ঝঘন্য অপরাধে এখন তো আম হয়ে গেছে রসুল সালি হাসাল্লাম সাহাবিদের কে বললেন যে বড় বড় কি এটাকে আমি তোমাদেরকে বলবো কাবাইর আকবর ইকরাম বললেন যে বালা ইয়ার তখন হুজরে বলেন আল ইসরাক এটা বলেছেন মিথ্যা সাক্ষী দেওয়া কতটা জঘন্য অপরাধ এগুলো কিন্তু এগুলো এগুলো এখন আমাদের কাছে যেন একদম সাধারণ ব্যাপারই হয়ে গেছে মিথ্যা কসম খাওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলা আমার চোখে ভুল দেখছি ওনার সামনে এক চোরে চুরি করছে ধরে ফেলছে একবার বলছে আল্লাহর কসম আমি চুরি করিনি বলছে ঠিক আছে তুমি চুরি করাই আমার চোখে আল্লাহর নাম নিয়ে করা হবে হাসি তামাশার ভিতর বলার অবকাশালেসা করতেন কিন্তু এই এজন্য ওই এগুলো বারবার বলছি যে যেই জিনিসগুলো গুনা সেগুলোকে সবগুলোকে একদম সমান ভাবেই আমাকে বাঁচতে হবে তো গুনাগুলোর মধ্যে মিথ্যা কি এটা জগন্যতম একটা গুনা শরীফা ইহাদ ইহদি ইল আল্না আর কি ব্যাপার আসছে ইয়া কুমল কাদিফ্নাল কাদিবা ইহাদ বাস্তব তো এটা আমরাও অনেক সময় দেখি যে কোন একটা তালবেলাম সে গুণা করে ফেলছে এটার কারণে সে কঠিন শাস্তি পায় কিন্তু জিজ্ঞেস করার পরে স্বাভাবিক শাস্তি প্রয়োগ করতে হলে তো এটা এই কানুনি ভাবে তার কাছ থেকে আনতে হবে তাই না শাস্তি দেওয়া যায় না তো তাকে যখন আমরা জিজ্ঞেস করি তুমি এটা করছো কিনা সে যদি সরল হয়ে বলে ফেলে যে হ্যাঁ হাজু এটা করে ফেলছি ভুল হয়ে গেছে স্বাভাবিক ভাবে মানুষ হিসাবে ইয়া আছে সে যখন এটা বলে ফেলে স্বাভাবিক ভাবে তার প্রতি আমাদের একটা করোনা জেগে জাগে সে অন্যায় করছে অন্যায় করার পরে আবার সে স্বীকার করতেছে তার মানে আমরা তো শাস্তিটা দেবো তার ভালোর জন্য তার অবস্থা দিয়ে বোঝা যাইতেছে শাস্তিটা না দিলেও সে ভালো হয়ে যাবে এখন সে অনুতুপ্ত হয়ে গেছে কথাটা বলে ফেলছে তখন তখন দেখা যায় আমাদের শাস্তিও দেওয়ার দরকার আর যদি দেখা যায় যে অন্যায় করছে সাক্ষী প্রমাণও আছে কিন্তু স্বীকার করতেছে না বোঝা যায় যে সে অন্যায়টা করছে যে অন্যায় তার ভিতরে একদম বসে গেছে এখন শাস্তি না দিলে সে এই অন্যায় টা করতেই থাকবে তখন তাকে শাস্তি দিতেই হবে তো অন্যায় করে ফেললে স্বাভাবিকভাবে অন্য এটা প্রকাশ পাই এটাই হয় প্রকাশ পাই মিথ্যা বলার পরে আবার অন্যায় করার পরে অন্যায়টাকে আবার ঢাইকা রাখা মিথ্যা বলা এটা আর জঘন্য অন্যায় অনেকদিন আগে মনে আছে একদম খোলাখুলি বলে ফেলছে ঘটনাটা এমন ছিল যে সে যদি না বলতো তাহলে সে বাইচেয়ে যেত এমন তো সে এত খোলাখুলি বলে ফেলছে হুজুরে অবাক হয়ে গেছে ছোট্ট বাচ্চা না না মিজান পড়ে মিজান সমবত পরে ওরা জিজ্ঞেস করছে পরে যখন হুজুর হুতা হয়ে গেছে তার এই সাদা কাত দেখে পরে হুজুর বলতেছে কি ব্যাপার তুমি বলে দিলাম আর কি পরে সে বলতেছে যে ছোটকাল থেকে আব্বা আমাকে শিখাইছে আমি যেন কখনো না বলি আমি কখনো মিথ্যা বলি চিন্তা করি দেখো আসলে অনুসরণীয় না আমরা যে হুজুর আমাদের কাছে বলো আমরাও মোতার বাস্তবত ব্যাপারটা এমনই ছোট একটা মিজানে পড়ে সে তার বাবার কাছ থেকে শিখছে বাস এখন এটা চলতেছে মিথ্যা বলে এই যে এখন অপরাধ হয়ে গেছে অন্যায় হওয়া এটা ততটা অন্যায় না তাহলে আল্লাহ তাহলে গুণা করবি করবি এই জন্য আসে তোমরা আসি আরকি যে আল্লাহ বলেন যে তোমরা যদি গুণা না করো তাহলে তোমাদের সবাইকে আমি এখান থেকে সরাই দিয়া তার মানে এটা অনেক কিছু হবে আমরা মানুষ আমরা তোমাদের মধ্যে ছিলাম না তো এটা হবে হওয়ার পরে যতটুকু সম্ভব প্রথমে চেষ্টা করা বেঁচে থাকার জন্য এরপরে টুকটাক কিছু হয়ে গেলে তো এটা ওই তাসলি যে ভুল হয়ে গেছে সামনে ইনশাল্লাহ করবো বাস হয়ে গেছে আল্লাহ আমি ইনশাল্লাহ কখনই করবো না আমি আজম করতেছি এরপর তো দেখো তো এটাই তো চাইতেছে তোমার কাছ থেকে আর এটা হুজুরে চাইতেছে না বান্দা গুনা করে ফেলে আল্লাহ তো এটাই চাই গুণা করে ফেলে সে ফিরে না আল্লাহর দিকে আসে না তল্লাহ তারা কিছু পিঠা ফাটা দেয় মুসিবত দেয় এই যে আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত গুলো এইগুলো তুলো আল্লাহর পক্ষ থেকে থাপ্প এখন থাপ্পরটা আগে যদি সে হয়ে তাহলে কি আর ওই গুনায়ের কারণে মুসিবতটা দেবে আল্লাহ কি বুঝতে আল্লাহ মুসিবত দেয় লাল আল্লাহমিয়ার জিয়া আল্লাহ মিয়ার জিয়াউন যেন রুজু করে সে তো মুসিবতটা আগে যদি সে হয়ে যায় আল্লাহকে অনুত্ত হয়ে যায় জন্য তো মিথ্যা বলা মিথ্যা কসম খাওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া জঘন্য অন্যায় জঘন্য কবিরা গুনা একদম কবিরা أكبر القائر بول صحاد شري وإّ منهم أي أهل الكتاب لا فريق كتاب المধ্যে এক دو اللوغ আছে مان ي الفونلسينتههم بالكتاب جرا قتاب প সময় جببا باقا করে جببا باقي فعل يفونلسناتههم بالكتاب كتاب প সময় كتاب প সম جببا باية فعلل فريقًا طائفة ككااب لل الأشر ي الفلسناتههم بالكتاب. কিতাব পড়ার সময় মুখ বাঁকিয়ে ফেলে ফেলে দেওয়ার উদ্দেশ্য হলো যে আসলে অন্য ভাবে পড়ে যেন এটার অর্থটা ব্যতিক্রম হয়ে যায় এটা আসল উচ্চারণ না করে সে অন্যভাবে উচ্চারণ করে অর্থ ব্যতিক্রম হয়ে যায় ইয়া আফু না জিব্বাকে সে সরায়ে ফেলে বিকেরা আতিহী কোরআন শরীফটা পড়া কিতাবটা পড়ার সময় কিতাব পড়ার সময় ফেলে যেন তোমরা সেই বিকৃত অংশটাকে কিতাবের অংশ মনে করো আল্লাহ কথার কথা একটা জায়গায় আছে হলো মা আরুফের মাঝুলের সিগা একটা জায়গায় লাগে লাড়িয়ে পড়লো তো এর কারণে ওই মোনাজ্জাল থেকে এটা মহাররাফ হয়ে যাবে এটা হলো একটা একবারে তাহারি আরেকটা হলো তাহারিফ এ মানবী এটা বললো যে হ্যাঁ শব্দটা এমনই কিন্তু এটা মানের পক্ষ থেকে বললো যে মানাটা সহি না এটা একটা তাহারিফ তাহারিটাই হারাম এবং সামনে যে আসতেছে তার উপর তাহারিফ এ মাহবী যে করবে তার উপরে অমা হুয়া মিনাল কিতাবাহ তারা বলে যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা এটা আল্লাহর পক্ষ থেকে ওমা হুয়া মিনা ইন্দিল আলোকে দিছে সে বলতে দিছে তার মন মত করে তাহরিফ করে মাস্তা দিছে কিন্তু যখন তাকে জিজ্ঞেস করা হলে কিতাবে আছে হ্যাঁ তাও রাতে আসে হ্যাঁ কিতাবে আছে এই কথাটা কি মানে আল্লাহর দিকে সামনে বলতেছেন হুজুর গেছে পিছনে গেছে ওরা ওরা বললো যে ইমারাহিদ রাহা কোন মুসলমান রসুল সাল আলী হাসাল্লাম এর সামনে শেষ দাগ করার অনুমতি চাইছেন হুজুরের কাছে তখন এই আয় হয়েছে আরেকটা রেবায় যেটা আসছে সেটা হলো যে হুজুর কে বলল। যে আপনি যে আমাদেরকে নতুন দিনের দিকে আহ্বান করছেন তার মানে কি আপনি কি চান যেমন আমরা ইসা করি তখন হুজুর বলছে কি বলো কোনো মানুষের পক্ষে নিজের দিকে আহ্বান করবে নিজের ইবাদের দিকে আহ্বান করবে এই তখন মা কাহ আলী বা পক্ষে সম্ভব নয় যে আল্লাহ তাকে কিতাব এবং হেকমত দান করবেন কোন মানুষের পক্ষে সম্ভব নয় তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও কিন বরং তিনি তো বলবেন বরং তিনি তো এটা বলবেন যে আল্লাহ রান হয়ে যাও আমরা বাংলায় বলি যে রব্বানি শব্দটা রবা রব্বানি শব্দটা কি তো আরং তারা তো বলবেন যে তোমরা রব্বানি হয়ে যাও বিমা কুমতুম রানি হয়ে যাও কারণ তোমরা কিতাব নিজেরা পড়ো এবং অন্যদেরকে পড়াও তো বিমা কুমতুম তো আলিমুন কিতাব কারণ তোমরা কিতাবের পাঠ দান করো অসুন কি কথাটা হলো মানে তোমরা যে এলেম অন্যদেরকে শেখাও এবং এলেম নিজেরাও শিখো এটার ফায়দা এটাই যে তোমরা রব্বানি হয়ে যাবে তা আলিম এবং তা আলুমের ফায়দাটা কি হওয়া চাই গরস কি হওয়া চাই এটা এখানে যেহেতু এবং ফায়দা তো এটাই যে তোমরা আমল করবে আমল করু মানে আগের উপরে আক হবে তখন এরপরে তিনি এই নির্দেশটা দেবেন না এবং এই যে রব কথাটা আসতেছে যে রব মানেই হলো কাউকে এমন অনুসরণীয় মনে করা যে তার হুকুমের সামনে অন্য সব হুকুমকে এক পাশে ফেলে এটাই হলো রব্বানোর অর্থ রব্বানোর অর্থ শুধু এটা না যে তার একটা মূর্তি বানানো হলো মূর্তির ব্যাপারে বলা হয়েছে রব বানাইছে ইয়াহুদিরা তো এদের সবাই কোন বা সব সময় ঈসা আলি ইসলামের সেই মূর্তিটা সামনে রেখে পূজা করতে যে এটা না তারপরে হজরতায় আলিহ ইসলামকে যে ওরা বানাইছে রব যেটাকে আল্লাহ বলছেন এটার উদ্দেশ্য সব ক্ষেত্রে এটা যে মূর্তি বানিয়ে পূজা করা তার মানে একজন ব্যক্তিকে এমন অনুসরণীয় মনে করা যে তার হুকুমের সামনে যদি আল্লাহর হুকুমও আসে তাহলে আল্লাহর হুকুমটাকে বাদ দিয়ে সে পালন করবে তাহলেই সে একবারে ওয়াকই তাকেই রব বানিয়ে ফেললো মিঙ্গল্লাহ তাকেই রব বানা দ্বারা এখন আর মুখে বলতে আল্লাহ ছাড়া কোন ইল্হ নাই মুখে বলতেছে কিন্তু কার্যত এবং এতে কাদ ফেলের দ্বারাও কাদের দ্বারাও সে আল্লাহ ছাড়া বহু ইলাহ বানিয়ে রাখছে বহু বানিয়েছে অথবা একজন বা জামাতকে বানিয়ে রাখছে এই মানুষ কাফের তো তাদের ব্যাপারে বলা হবে হলো কালিমা গো কাফের মানে কালিমা বলেন কেউ মুসলমান হওয়ার জন্য শুধু কালিমা মুখে বললে কালিমা বলতে হয় কালিমার সব মন থেকে মানতে হয় আবার কালিমার থেকে নিজেকে দূরে রাখতে হয় এগুলো হলে একটা মানুষ মুসলমান হয় নতুন মহৎ কালিমা হিন্দুরা কালিমা জানে না হিন্দুরা কালিমা জানে না কালিমা তো জানি কালিমা বলতে হবে আবার কালিমার মুক্ত মানতে হবে এবং কালিমার থেকে নিজেকে দূরে রাখতে হবে এগুলো না হলে মুসলমান না তো আর আহবাব তো এই যে তিনি ওই বাসার তিনি এই নির্দেশ দেন না যে তোমরা ফেরেস্তাদেরকে নবীদেরকে রব্বানিয়ে ফেলো কামাত কামাতা যেমন সি আহ নির্দেশ দেবে এটা কোন মানুষের পক্ষে সম্ভব নয় লায়ম বাকি কথা স্মরণ করো যখন আমি নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি লামটা হবে আমল করবে তো কসমের মানা কোথায় আগে তো কসমের মানাই নাই নাই কসমই নাই তো বলতেছে কসম নাই কিন্তু কসমের মানা আছে যে সামনে কথাটা আসতেছে যে আপনাদেরকে আমি যে কিতাব দিয়েছি কিতাবের পর যদি আপনাদের কাছে কোনো রসুল আসে তাহলে সেই নতুন রসুলের উপরে আনবেন এবং তার সাহায্য করবেন তাহলে এই কথাটা আখদে মিসা যদি শব্দ কসম নাই কিন্তু আমি আপনাদেরকে এটা একটা হলো লামা একটা হলো লিমা তো যদি লিমা হয় তাহলে লামটা হবে লামু সুরতে মা কথা স্মরণ করো যখন আল্লাহ নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে কিতাব এই লামা লামা যে কিতাব এবং হেকমত আমি আপনাদেরকে প্রদান করেছি যে কিতাব এবং হেকমত আমি আপনাদেরকে প্রদান করেছি আর যদি কারণ আমি তাদেরকে কিতাব দিয়েছি এরপর যদি তোমাদের কাছে কোনো রসুল আসে যা আকুম রসুল এরপর যদি তোমাদের কাছে কোনো রসুল আসে যা আকুম এর পরে একটা বিহি মাহুর মানে আমি তোমাদেরকে কিতাব দিয়েছি এরপর যদি এমনই এক কিতাব নিয়ে কোন রসুল আসে যিনি তোমাদের সঙ্গে তার সত্যায়ন করে এরপর যদি কোন রসুল আসে যিনি মুসাদ্দিক হবে লিমা মাহকুমিন ইমান আনবে ও লেতান এই এই কথাটা হল জবাবুল এখানে প্রত্যেক নবী তিনি তার জমানায় আর যে সকল নবীদেরকে পাবেন তাদেরকে মানতে হবে তার মানে নবীদের উপরে ইমান আনা উম্মার উপরে যেমন জরুরি নবীদের উপরে জরুরি নবীদের উপরে আনা এই কথাটা বলছো না এটা যে আগে যেহেতু তো আল্লাহ এটা বলে আল্লাহ নী তোমরা কি এটা স্বীকার করে নিলে তোমরা কি এটা স্বীকার করে নিলি এবং আমার অঙ্গীকার তোমরা আমার অঙ্গীকার গ্রহণ করলে কওয়ালু তখন তারা বলল আকরার না আল্লাহ বললেন এবং তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম যে তোমাদের কাছ থেকে অঙ্গীকারটা নিশিং এই অঙ্গীকারের পর যে মুখ ফিরিয়ে নেবে তারা কি আল্লাহর দিন ছাড়া অন্য কোন দিন আসমান আসমানের সবাই আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে আসমান জমিনের সবাই বা সব কিছু আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে তকার স যুদ্ধ করে কাফের দিয়ে ইসলামী হুকুমের মাথা হাতে এনে ফেলে তখন তার আল্লাহর হুকুম মানতে বাধ্য আল্লাহর হুকুম মানতে বাধ্য মানেই হলো যে দুনিয়া যে সকল হুকুম আহকাম আছে এগুলো তারা মানতে বাধ্য এটা হলো তান বিস এই কথাটা বুঝছো ইসলামী হুকুমতের মাথা দুনিয়াবি নিজাম রক্ষা করার জন্য যে সকল বিধান আছে এগুলো তাদেরকে মানতে হবে ওজনে কম দিতে পারবে না যদিও তুমি হিন্দু হোক ওজন কম দিতে পারবে না সাবধান তারপরে তুমি বেপর্দা চলতে পারবে না তোমাকে ভোরকা পরে চলতে হবে কার হান তলোয়ারের কারণে সে বাধ্য হবে অথবা এমন জিনিস দেখে বাধ্য হবে যেই জিনিসটায় তাকে মানতে বাধ্য করে যেমন ওই নকিল জি ফের ওই যে বনীরা এরা যখন পাহাড় উপরে মাথার উপরে রাখছে এখন তারা দেখা বাধ্য হয়েছে এটা মানতে ও ইলাইহি তোর যাউন ইউর আলিয়া والحمزه للانكار ويج افا غير دين الله يبغون قل لهم يا محمد آمنا بالله وما انزل الي علينا اپنيটা বলে দেন এবারে এদিকটাও সহজ একবারে وما انزل علينا وما انزل على ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط اولاده وما اوتي موسى وعيسى والنبيهم من ربهم لا نفرق بين احد منهم তদের মধ্যে আমরা 파르타크 코리나 비타스디크 와 타크디브 와 나흐누 라후 무슬리문 무흘리순 필 이바다 와 나잘 피만 이르타다 와 라히카 빌 쿠파르 무르타드 회 카페রদের সঙ্গে মিশে গেছে উ마ইয়াব 타기 গাই랄 ইসলাম 디나 제 ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো دین তালাশ করবে ইসলাম ছাড়া অন্য কোনো دین তালাশ এটার মধ্যে একবার সব কিছু থাকতে হবে তাহলে কিন্তু সে ওটাই মানতেছে ওটার অধীন হয়ে সে ইসলাম মানতেছে তাহলে সে আসলে ইসলামের অধীন না সে ওটার অধীন যেমন ধরো এই হিন্দুরা বিশেষ একটা ধর্ম পালন করে ওদের ধর্মের মধ্যে যদি এমন একটা অবকাশ থাকে যে এই পোশাকটা পরা যাবে এটাকে তখন মানা নাই কথার কথা যেমন ধরো পাখরি ওদের ওখানে মানা নাই যে পাখরি পরা যাবেই না একেবারে মানা নেই অবকাশ দেওয়া আছে তো সেই যেহেতু ওদের ধর্মের অবকাশ দেওয়া আছে যে পাখরি পরা যাবে পাঞ্জাবি পরা যাবে তো এটার কারণে তারা পাখরিটা পরে তো পাখরি পড়তেছে আমরাও পাখরি পড়ি কিন্তু আমাদের পাখরি পড়াটা হলো ইসলামে বলছে এই জন্য ওদের পরাটা যে ওদের ধর্মে বলছে এই জন্য পাখরি পড়ি এর দ্বারা বোঝা গেল যে কোন একজন ব্যক্তি যদি এমন একটা আদর্শ সে গ্রহণ করছে যে আদর্শে তাকে বেশ কিছু ছাড় দিয়েছে করতে করতে করতে পারো কিন্তু সবগুলো হলো আমার কথা মোতাবেক এই জন্য তুমি একটা কাজ করতে চাও এটা আমি বলি যে হ্যাঁ এটা তুমি করতে পারো ঠিক আছে করো আর একটা কাজ এটা এটাও তুমি করতে চাও কিন্তু আমি বলি যে না এটা করা যাবে না বা তুমি আমার কথায় ছেড়ে দিছো তাহলে বোঝা যাবে যে আসলে তুমি আমারটাই মানতেছ ওই তোমার যে নিজস্ব যে যা ইচ্ছা তাই করবে এটা একটা মূল একটা জিনিস প্রত্যেকে নিজের প্রত্যেকে নিজের মন করবে যা যেটা চাই সেটা করবে কথা এটা একদম আমভাবে বলা আছে কিন্তু সেখানে কি জিনিসের আছে